ইবনু উমর রদ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন সম্মানী ব্যক্তি যিনি সম্মানী ব্যক্তির সন্তান যিনি সম্মানী ব্যক্তির সন্তান যিনি সম্মানী ব্যক্তির সন্তান তিনি হলেন ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসাক ইবনু ইব্রাহিম আলাহিমুসাল্লাম